আদম আলি সালাতাম বা হাওয়া আলাইহা করে নিষিদ্ধ লজ্জা হলো মানুষের ফিতৃ তথা স্বভাবগত বিষয় কিন্তু মানুষ যখন পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে বিভিন্ন মন্দ কাজে জড়িয়ে পড়ে তখন তার থেকে চরিত্রের এই স্বভাবগত বৈশিষ্ট্য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 তিনি বলেন্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আল্লাহকে যথাযথ ভাবে লজ্জা করো তখন আমরা বললাম রসুল আল্লাহুলিল্লা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 যখন উভয়টার একটাকে উঠে নেয়া হবে তখন অপরটাও উঠে যাবে এই যে আমাদের সমাজে বর্তমানে এত অশ্লীলতা এত বেহায় পনা কেন এসব বেড়ে চলছে কেন এত অপরাধ সংগঠিত হচ্ছে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 ভাই তার বোনের ক্ষেত্রে এমন নির্লজ্জ হয়ে বাহিরে ঘুরে বেড়ানো কে সাপোর্ট করতো না আজ সমাজে শুধু লজ্জা না থাকার কারণেই অবৈধ প্রেম পরকিয়া মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে মেয়ে তার করতে পারো জনই কবি বলেছেন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 আল্লা সুবহান হুয়া তালা আমাদের সবাইকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন আমিন আহ আলাইনা ই